الحمد لله الحمد لله الذي خلق الخلائك بإرادته ودحى الأرض بمشيرته ورفع السماء بغير عمد بقدرته الأحد السمد الذي لم يتخص صاحبة ولا ولد ولم يكن له كتوا أحد الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله إلى الجل والإنت بشيرا ونبيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله والتمدر نفس ما قدمت لغد واتقوا الله إن الله قبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم ألا على إن الدنيا لحلوة خبرة فإن الله مستخلفكم فيها فناظر كيف تعملون وقال رسول الله صلى الله عليه وسلم মেরে আজিজো মেরে দোস্তেরে ভাইও একদিন এরকম ছিল দুনিয়া শূন্য ছিল আবার একদিন আসবে দুনিয়া শূন্য হবে একদিন এরকম ছিল দুনিয়ায় কেউ ছিল না আবার একদিন আসবে দুনিয়ায় কেউ থাকবে না পাওয়া যায় এক সময় আল্লাহ মালাকুল জিজ্ঞাসা করবেন মামবাকিয়া কে বাকি। তুমি বলবেন মা বাকিয়া আলা ওয়াছিল আরদি আহা দুনিয়া দুঃখ জমিনে বিচরণকারী কেউ নাই সবাইকে বাইসা বাইসা নিয়ে আসবে পাহাড়ের চূড়ায় ছিল তাকেও নিয়ে আসতি পদদেশে ছিল তাকেও নিয়ে আসতি গভীর জঙ্গলে ছিল তাকেও নিয়ে আসতি আবার যে লোকালয়ে ছিল তাকেও নিয়ে আসতি জমিন আকাশওয়ালারা বাকি আর আপনি চিরঞ্জিত কাল্লা বলবে এবার প্রথম আকাশ চারুদাও প্রথম আকাশ জারু দিবে আবার জিজ্ঞাস করবে জানা সত্য যে বাকি তো বলবে প্রথম আকাশ ও কেউ নাই জমিনও কেউ নাই হুকুম আসবে এইবার এক এক আকাশ ঝারু দিতে থাকীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম জারু দিয়া দিবে আবার জানা সত্য জিজ্ঞাসা করবে মন বাকি তাহ তা তাহতা সি আপনার আরসের নিচে যারা আছে শুধু এরা বাকি আছে তা বলবে এবার আমার আরসের নিচে জারু দিয়া দাও ঝাড়ু বোঝেন তো আরসের নিচে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে বাকি মা বাকি আল আল আল আলাল তা ই না আসা আকাশেও না জমিনও না আপনার নিচেও না কেউ বাকি শুধু জন বাকি আছে ওয়ানত হাইম জিজ্ঞাসা করবে বারো জন কে কে বাকি আছে তো বলবে আরবা আমরা চারজন আপনার আরী আটজন বলবে এইবার তিন জনের মৃত্যু হোক মিকাইল ওয়স তিনজনকে সোয়া জন মারা যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি জানেন আল্লাহ তারপর চিরঞ্জিব আল্লাহ জিজ্ঞাসা করবে নয় জন কে কে তো উচ্চারণ করবে আমি আর আটজন আরস বহনকারী জিবরিল আল ইসলাম তো আমাদের সমানই লম্বা হবে কি বলেন ঠিক না দশ হাত লম্বা বেশি হবে জমিনের নিচে খবর কোথায় হবে আল্লাহ জানে আরস বহনকারীরা এত বড় যে এক কান্দা সাতশো বৎসরের রাস্তা যে সমুদ্রের ভিতরে এখন দাঁড়ানো আছে ওটার গভীরতা আসমান জমিনে দূরত্ব যতটুকু এতটুকু কিন্তু সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পৌঁছে নেয় কাপড় ভিজাইতে হয় না ওনাদের সতরও উঠাইতে হয় না হাঁটু পর্যন্ত সমুদ্রের পানি পৌঁছে নেয় আল্লাহ বলবে ফালিয়ামিল তা আর আমার আড়স বহনকারীর মৃত্যু ঘটুক উনারও মরা যাবেন আল্লাহর আরো হুকুমের উপরে থাকবে যেরকম আসতে আকাশ হুকুমের উপরে দাঁড়ায় আছে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি বলবেন আমি একার আপনি আর কেউ নেই সব খালি তা আল্লাহ বলবে ফেম আনতা এইবার তোমার পালা তুমি মরনি কটফতুল মৌতা আলাম কেননা আমি আগের থেকে সাইন বোর্ড টানা দিচ্ছি আরো সেন নিচ্ছে যে আছে তাকে মৃত্যু বরণ করতে হবে তুমিও মর আল্লাহ মৃত্যুর চিৎকার দিবেন চিৎকার আর বলবেন তোর জালালের কথম মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণাও থাকত মা কবাস্তু আর কখনো আসতাম না। এত কষ্ট। কষ্টে ছিল একদিন শূন্য হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আর শূন্য জমিনকে যে আল্লাহ আমাদের দ্বারা পরিপূর্ণ করতেন আর সৈন্য জমিনকে আমাদের দ্বারা যে আল্লাহ আবাদ করছেন ওই আল্লাহ আমাদের জিন্দেগীর মকসাদ নিজের পক্ষ থেকে নির্ধারণ করছেন হ্যাঁ মেরে দোস্ত আমরা আসি নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আমাদের আসার ব্যাপারে আমাদের কোনো কিত কর্ম নাই আমাদের কোনো পছন্দও নাই আমাদের কোন দরখাস্ত নাই আমাদের কোনো প্রচেষ্টাও নাই আল্লাহ নিজে আমাদেরকে পাঠাইতেন ওই আল্লাহ পুরা ইনসানিয়াতের মকসাদ উদ্দেশ্য নিজেই নির্ধারণ করতেন আর মানুষকে বানানোর পরে আল্লাহ সমস্ত সৃষ্টিকে মানুষের পদমের নিচে কোরবান করতেন কোরবান জব দিয়া দিতেন জব সমগ্র সৃষ্টিকে মানুষের জন্য আল্লাহ বিসর্জন দিতেন চাই সেটা বিশাল থেকে বিশাল হোক চাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক সমগ্র সৃষ্টিকে আল্লাহ মানুষের সামনে বিসর্জন দিতেন বলি বলি বলি দিয়া দিতেন আর মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় পাঠায় দিতেন সমস্ত মখলুকের উদ্দেশ্য ভিন্ন আর ইনসানের সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন ইনসানের সৃষ্টি আল্লাহ যিনি করছেন উনি উদ্দেশ্য নির্ধারণ করছেন সমস্ত ইনসানিয়াতের সৃষ্টির উদ্দেশ্য শুধু একটা লক্ষ আর দুই লক্ষ চব্বিশ হাজার উন্মত দুনিয়াতে আসতে যত নবী তত উন্মত বিদায় যত উন্মতি আসুক সবার জীবনের মকসদ একটা সেটা হলো আল্লাহকে রাজি করা আর কোনো মকসদ নেই আল্লাহকে রাজি করো আল্লাহকে রাজি করা এটাই জীবনের উদ্দেশ্য রাজি করতে তো সব পারল এর পিছনে এটাই যদি জিন্দগির মকসদ না হইতো তাহলে সাহবা ক্রামকে মরার আগে আল্লাহ রেজার না দিতাম না ঠিক না দেওয়া মানি দিল কে পরিপূর্ণ আশ্বস্ত এবং ঠান্ডা করা ঠিক না রবি রবি আল্লাহ রাজি দিল ঠান্ডা পরিপূর্ণ আশ্বস্ত ঠিক না সামনে কোন চিন্তা নাই না চিন্তা না কবরে। না হাসরের না হিসাবের না মিজানের না পুলস কোন চিন্তা নেই আরগ্র ইনসের জিন্দির মকসদ হইল একটা সেটা কি আল্লাহকে রাজি করা এই জন্যই আল্লাহ আরেক হাদি কে পুচির ভিতরে বলছেন ও আদম সন্তানি অযোধ্যা কুল্লা সাহী যদি আমাকে পায় যাস সব পায় সব পাওয়া যাবি হারায় গেছে ওইটো পাবি দুদা গেছে ওইটো পাবি লুচা গেছে ওইট পাবি লুচা বোঝেন তো লুটা নিয়ে গেছে ছিনায় নিয়ে গেছে ওইটো পাবি ইন অযথা নেই কুল্লা সাহী যদি আমাকে পাত তো সব পাবি আর আমাকে কখন পাবি যখন আমি রাজি হয়ে যাবো তো আমাকে পেয়ে যাবি আর আমাকে পাইলি সব পেয়ে যাবি আর আমাকে যদি হারায় পেল সব হারায় যাবে লকারের তো হার যাবে যেটা লকারে রাখতো লকার বুঝেন তো না বুঝেন না ব্যাংকে লকার আছে না চাবি কার কাছে থাকে আপনার কাছেই তো খুলে দেখবা লকার শূন্য কিচ্ছু নেই আমাকে না পাইলে সব হারায় যাবে হচ্ছে একটা দিন আসতেছে তোমার উপরে ধোকা হয়ে যাবে ধোকা ওই দিন তুমি চিৎকার দিয়া বলবে চিৎকার আমি ধোকার শিকার আমার সন্তান তারপরও আমি তার পক্ষ থেকে ধোকার শিকার स्त्री पक्ष धोकार शिकार भाई पक्ष धोकार शिकार बापर पक्ष धोकार शिकार धोकार शिकार स्त्री पक्ष धोकार शिकार प्रत्येक व्यक्ति तुम्हारे धोका दीबी धोका कर तुम्हें सब पक्ष शिकार रहें আজকে যতই দেখতেছি সব ধোকার শিকার। আল্লাহ বলে যদি আমাকে পায় সব পাওয়া যাবে আর আমাকে যদি না পাইলা যাবে সব হারায়া যাবে আজকে সব তোমার তো একদিন আসবে সব তোমার সব হারায় বসবার সব হারা যাবে এই কিতাবে আছে কোনো বাড়িতে যদি মাইয়ে হয়। মরা যায় তো মালাতুল মৌত আসে নিয়ে যায় ওনার পরে চারজন ফেরস্তা আসে বাড়িতে চারটা ঘোষণা দেয় কয়টা। প্রথম বলে আমাল এই ব্যক্তির বয়সও শেষ ও শেষ তোমাদের কান্না অনার্থক তোমাদের কান্না অনার্থক কোন কাজে দিবে না এমন না তোমাদের চিকার তাকে ফিরায় আসবে এমন না এর বয়স শেষ শেষ বিদায় আমরা নিয়ে গেছি দ্বিতীয় বলবে হাল বাকি আল ওপাল এই ব্যক্তির সমস্ত ব্যস্ততা শেষ আজকে পেন্ডিন সমস্ত ব্যস্ততা শেষ আর ব্যস্ত হবে শেষ ঘুমাইতেছেন না শুনতেছেন এই ব্যক্তির ব্যস্ততা শেষ বাকি ঘাঁটি রয়েছে সেটা হলো মৃত্যু এটা অতিক্রম করছে বাকি সব ঘাঁটি সামনে রয়ে গেছে তৃতীয় প্রেসটা বলবে রাহা সমস্ত সম্পদ হাত ছাড়া দুই শব্দ বিলুপ্ত আজকে থেকে দুই শব্দ কোন দুই শব্দ আমি আমার আমি আমার এই দুই শব্দ বিলুপ্ত বিলুপ্ত বুঝেন তো শেষ আজকে থেকে দুই শব্দ উচ্চারিত হবে না আমি আর আমার আমি আমার এই দুই শব্দ শেষ রাহাবাতিলামোয়াল এই দুই শব্দের উপরে খুঁটির উপরে এটা দাঁড়ানো আমার দাঁড়ানো আমি আর আমার সব আমি করছি সব আমার ঠিক না আমি আর আমার এই দুটার উপরেই তো দুনিয়া কয়েম ঠিক না কি বলেন আমি আর আমার বলে দুই শব্দ বিলুপ্ত আজকে থেকে আমল সব হাত ছাড়া আনাল সাথে আমল আছে ইনকানা খায়রা পা যদি ভালো হয় তাহলে ভালো প্রতিদান দেওয়া হবে ইনকানা সাররা তা যদি খারাপ হয় তো খারাপ চতুর্থ ফের একটা ঘোষণা দিবে তু বা হালাল বক্ষনকারী ছিল তার জন্য সুসংবাদ ও এস্তে আলু খেদমাতি জুল জালাল আর যে নিজেকে আল্লাহ কে রাজি করার জন্য আল্লাহর দাসত্বের ভিতরে ব্যস্ত ছিল তার জন্য আমার কাছে সুসংবাদ আছে সুসংবাদ সমগ্র মানুষের জীবনের উদ্দেশ্য একটাই আল্লাহকে কি করা রাজি করা যত উন্মত দুনিয়াতে আসছে সমস্ত উম্মতের জীবনের মকসাদ আর উদ্দেশ্য শুধু আর শুধু একটা সেটা হলো আল্লাহকে রাজি করা বুঝাইতে কি পারলাম কিন্তু মেরে দোস্ত যেদিন মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে পারাখেন ওই দিন থেকে আল্লাহ চলে জেলালুহু আম্মা নেওয়ালহু কেমতের সকাল পর্যন্ত মুহাম্মদুর রসুল উল্লাহর উন্মতকে আল্লাহ জীবনের মকসাদ একটার সাথে আরেকটা যোগ করে দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত সমগ্র ইনসানিয়তের জিন্দিগির মফসাদ শুধু আর শুধু একটা সেটা কি আল্লাহকে রাজি করা আল্লাহকে রাজি করা আর যেই দিন মোহাম্মদুর রসুল উল্লাহ দুনিয়াতে পারাচ্ছেন যেই সকালে দুনিয়াতে পারাচ্ছেন যেই রাতে দুনিয়াতে পারাচ্ছেন যেই মুহুর্তে দুনিয়াতে পারাচ্ছেন যে মুহূর্তে আল্লাহ ওনাকে পাঠাইতেন তো আল্লাহ সমগ্র ক্রামতের সকালেও যে ব্যক্তি আসবে যোগ করছেন মানে একটা তো আগেরটাই আছে আমাদের জিন্দগির মাকসাদও শুধু আর শুধু আল্লাহকে রাজি করা আল্লাহকে রাজি করা আর কিচ্ছু না আমাদের আবাদ করা না দুনিয়ার দ্বন্দ্ব জমা করা না বিশাল কিছু করা। যদি হইতো তো আল্লাহ রসুল এই কথা বলতেন না জি তুলি উখার রিবাদ দুনিয়া আমি তো দুনিয়াকে বরবাদ করতে আসছি বরবাদ জি তুলি উখার রিবাদ দুনিয়া আমি দুনিয়াকে তসমস করতে আসছি তসমস বুঝেন ঢুকলো যেখানে যেটা পাইলো আর বাংলো আর যেখানে যেটা পাইল চিটায় মারলো এটা হলো তসমস করে দেওয়া আল্লাহ রসুল বলতেছে জি তুলি উখার দুনিয়া আমি তো দুনিয়াকে তসমস করতে আসছি আমি তো দুনিয়াকে বরবাদ করতে আসছি আর কি জন্য ও আসছিস আখেরা আমি তো আখেরাত আবাদ করতে আসছি আবার যখন আখেরাতের আবাদই বলতে তো দুনিয়া কে আবাদ করতে শুরু করতে আর দুনিয়া কে যখন আবাদ করতে শুরু করতে তো এক জাগার জন্য ভাই যান বাই নিতে ভিদা করতে এক বিঘা জায়গার জন্য বাইক ডাক্তার সূত্র যদি না জানে তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়া সম্ভব না আল্লাহ রসুল আমাদেরকে সূত্র বয়ান করছে হ্যাঁ কি কোন গণিত আর না হ্যাঁ কি কোন বীজ জন্য সূত্র জানতে হয় ঠিক না পাখি জন্য সূত্র মুখাস্ত করতে হয় না বীজ জন্য সূত্র করতে আগে। সূত্র বয়ান করতে সূত্র আমাদেরকে যে সূত্র মুখাস্ত কর আমি দুনিয়া আবাদ করতে আসি আমি আখেরাত আবাদ করতে আসছি যেটা বলতেছিলাম মেরে দোস্ত মেরে ভাইহ মেরে আদিত দুনিয়াতে পা রাখতে ওই দিন আল্লাহ এই উন্মতের জন্য আরেকটাকে এক করছেন আরেকটাকে চোখ করছেন এই উম্মতের জিন্দগির মকসদ হইল দুইটা একটা হলো আল্লাহকে রাজি করা আরেকটা হলো আল্লাহর কালী মাকে সর্ব জাগায় বলন করা যদি ঘুমাম বুঝে আসবে না ফজরের স্বাভাবিক ঠিক না আর শীতের দিনে একটু ঘুম বেশি আসে ঠিক না ঠান্ডা লাগলে একটু ঘুম বেশি আসে গরম লাগলে না উসফুস লাগে আর শীতের দিন জৈমা বসলে একের অপরের গরমে ঘুমটা খুব তাড়াতাড়ি আসে ঠিক না এই উম্মতের জিন্দগির মকসদ দুইটা সমগ্র আল্লাহকে যারা রাজি করা মোকাদ্দ ছিল কপালে লেখা ছিল তারা সব আল্লাহকে রাজি করে আল্লাহর সাথে মেলা কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ যেদিনই দুনিয়াকে পা রাখতেন যেদিন দুনিয়াতে আসছেন তো আল্লাহ এই উমসাদ আল্লাহর পক্ষ থেকে একটা না সমগ্র উম্মতের জিন্দগির মকসাদ একটা ছিল আমাকে রাজি করা আর এটি তাদের জন্য নির্ধারিত ছিল কিন্তু থেকে তোমরা আসছ তোমাদের নবী আসছে আর তোমাদেরকে আমি নির্বাচিত করছি ওই দিন থেকে তোমাদের জিন্দগির মকসদ আরেকটা যোগ করা হইলো একটা হইলো আল্লাহকে রাজি করা আরেকটা হইল সর্বক্ষেত্রে সর্ব জায়গায় মা আল্লাহর কালিমাকে বলন করা আল্লাহ কালিমাকে কি করা বলন্দ করা এ কালিমা তল্লাহ আল্লাহর কালিমাকে বলন করা দুটা হলো আমাদের জিন্দিগির কি মকসদ একটা আল্লাহকে রাজি করা আর একটা আল্লাহর কালিমাকে সর্ব জায়গায় বলন করা ঘরে আসো ঘরে বলন করো দোকানে আসো দোকানে বলন করো বাজারে আসো বাজারে বলন করো অফিসে আসো অফিসে বলন করো কারখানায় আসো তো ওইখানে বলন করো রাস্তায় আসো তো রাস্তায় বলন করো হাটে আস তো হাটে বলন্দ করো বাজারে আস তো বাজারে বলন্দ করো বলে পাহারে চূড়ায় আসতো পাহারে চূড়ায় বলন্দ করো খেতে আসতো খেতে বল যে জায়গায় আর যে ক্ষেত্রের ভিতরে আসে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হলো যে তুমি আল্লাহর কালীমাকে বলন্দ করো আল্লাহ কেন এটাকে অ্যাড করলেন বলে এটাকে কেন যুগ করলেন কালিমাকে বলন করতে হবে বলে এটা এই জন্য চুপ করা হয়েছে যে তোমাদের পরে আর কোন উন্মত আসবে না যারা করবে তোমাদের পরে আর কোন উন্মত আসবে না যারা এই কাজটা করবে আর তোমাদের নবীর পরেও আর কোন নবী আসবে না যে নবী এই কাজটা করবে কেননা এই কাজ নবীর জিম্বায় ছিল নবী কালিমা কে বলন করতেন নবী কি করতেন আল্লাহর কালিমাকে বলন করতেনা তোমরা আমাকে রাজিও করবে আবার আমার কালিমাকে কে বলন্দ করবে দুটা হইলো আমাদের কি জীবনের মাস্ত এটি আমার জীবনের দায়িত্ব মানে এখন মেরে যদি আল্লাহকে রাজি করতে চাই আর আল্লাহ করতে চাই তাহলে এছাড়া আল্লাহর কালিমা না আমার জীবনে জিন্দা হবে বলন্দ হবে আমার জীবনও বলন্দ হবে না আমার পরিবারের জীবনও বলন্দ হবে না আমার সমাজও বলন্দ হবে না আমার এলাকায় বলেন হবে না আমার গরেও বলন্দ হবে না আমার গ্রামও হবে না আমার আমার হবে হবে না, না, সারা দুনিয়াও হবে না কোথাও হবে না যদি আমি দুইটা পরিবেশ মেহান্নের দ্বারা না বানাই মোটা মোটা কথা বোঝেন মোটা মোটা এখন বুঝের অভাব বুঝের মেহান্নতের অভাব না আলহামদুলিল্লাহ এত মেহান্ন হইতেছে এত মেহান্ন হইতেছে আজকে যত সংখ্যা এত সংখ্যা দুনিয়া দিন দিনের নাই। মেহান্নায় মেহান্নার সংখ্যা এক টঙ্গি ইস্তেমার একশোবাগের এক বাবও ছিল না ছিল না ছিল না কি একমত আমার সাথে আপনারা যা টঙ্গি ইজতেমায় হয় একশো বাদের এক বাবু ছিল নাস্তাহিনের জামানা কোন জমানায় এত সংখ্যায় মেহান্নকারী ছিল না যত সংখ্যায় আটকে কারী আছেন ঠিক না হ একমাত্র আজকে মেহান্নকারীর সংখ্যা অতীতের চেয়ে অনেক অনেক গুণ বেশি ঠিক না কিন্তু মেহান্নকারীর সংখ্যা তো বাড়ছে কিন্তু মেরে দোস্ত আজকে যে পরিবেশ বিরাট করতেছে পঞ্চাশ বৎসর পিছনে এই পরিবেশ কখনো ছিল না ছিল তাইলে মেরে দোস্ত যখন মেহান্নকারীর সংখ্যা বাড়লো তো পরিবেশও তো সুন্দর হওয়া দরকার ছিল ঠিক না বুঝা গেল মেহান্ন শুধু মেহান্ন ছাড় মেহান্ন শুধু কিন্তু মেহান্ন আর আমি পরিবেশ গড়ার জন্য মেহান্ন করতেছি না মেহান্ন শুধু মেহান্ন হিসাবে করে যে হ আমাদের গ্রাম্য প্রবাদ বাইক আছে ষোলো চাষে তুলা তার অর্ধেক মূলা তার অর্ধেক ধান বিনা চাষে পান আছে না নাই হ্যাঁ ষোলো চাষে তুলা তার অর্ধেক মূলা তার অর্ধেক ধান বিনা চাষে পান যদি তুলা উৎপন্ন করতে হয় তাহলে ষোলো চাষই দিতে হবে যদি মুলা উৎপন্ন করতে হয় বিনা চাষি হবে ঠিক না আ? বুঝাইতে কি পারলাম তাই রে মেরে দোস্ত রাগ না আসলে তো মেহান্ন শুধু সার হইতেছে পরিবেশ বানানোর জন্য মেহান্ন হইতেছে না পরিবেশ বানানোর জন্য আমার জিন্দির মকসদ আমি বিদায় যখন বুঝি নাই তো দ্বারা আমার আমি আমার জীবনের উদ্দেশ্যে আমি উপনীত হইতে পারব। আমি তো বুঝি নাই তাইলে আমি মকসদের উপরে কখন উঠব। আর মকসদে আমার অর্জিত কখন হবে উদ্দেশ্যে কখন উঠবো আর উদ্দেশ্য কখন আমার যদি কিন্তু আল্লাহর কাছে জরুর আমি ফিরব কিন্তু আমি খালি হাত ফিরতে হবে এই হীরা কোন মূল্যবান হীরা হবে না মূল্যবান হীরা যদি হইতে চায় আমি আল্লাহ মূল্যবান হিসাবে সালামের মালা আমার এই জন্য হাদিতে আছে সব সব হাদিতে আছে সালামের মৃত্যুর পূর্বেই সালামের মালা জুয়ারে আসবে হ কিছু ব্যক্তি দুনিয়া এরকম আছে যাদের মৃত্যুর পূর্বে মালাকুল মৌদকে আল্লাহ হাত দিবে হেদায়াত নিয়ে যেত না কি করবো কাকড়ায় গিয়ে ঠিক না যায় কি করবেন ঠিক না আবার কাকড়াই আলো দুই ঘন্টা দিবে দুই দিন ঠিক না বাহির কিরকম করবেন আল্লাহ মালাকুল মৌদকে হেদায়াত দিবে সাউর আমি অতি সত্তর তোমাকে পাঠাবো আমার এরকম রূপটাকে পরিবর্তন করা এরকম রূপ ধারণ করবে যে তোমার রূপ দেখা আমার ফনটা আকৃষ্ট হয়ে যায় রূপটাকে চেঞ্জ করবে যেন সে আকৃষ্ট হয়ে যায় তোমার রূপ দেখা নিজেই পাগল হয়ে যায় অনেক সময় রূপ দেখা মানুষ পাগল হয় না রূপা পিছিয়ে থাকে ঠিক না পাইলে বলে তারপরে দ্বিতীয় দ্বিতীয় যখনই তুমি ওইখানে পচবে তো তাকে সালাম দিবে ফসলি মালাই সালাম দিবে সালাম ছ তারপরে কি করবো তারপরে তুমি তাকে আশ্বস্ত করবে যে তুমি কেন আসতো তাকে আশ্বস্ত করবে তাকে উরিদান্ত করবে যে আমি তার সাক্ষাতে আগ্রহী বিদায় তুমি আসতে বাধ্য তারপরে বলবে শোনো শুনো আমার বন্দার সাথে তুমি সদয় ব্যবহার করবে কা কম্বির হানুন মায়াবতী মার মতো ব্যবহার করবে কথন না তোমার নামই তোমার স্বাভাবিক আমি কিন্তু তোমার পরই বন্দার উপরে মৃত্যুর যাতনা ঠেলা দিব তখন তুমি কি করবে লক্ষীন কালিমা ভাই আমার বন্ধাকে তুমি তারপরে বলবে শোনো শোনো আগে আবার কি করবে আখরিজ রু হাহু কামাখ্রুজ সাহারা তুমিনার আজিন। আটার ভিতর থেকে যেরকম চুল বাহির করে তুমিও বিলকুল নরম ভাবে আমার বন্দার রূপটাকে জিন্দগির মাসার শুধু দুইটা একটা হলো আল্লাহকে রাজি করা আর একটা হলো কি সর্ব স্তরে সর্ব জায়গায় আমার জিন্দি থেকে নিয়া সর্ব স্তরে আল্লাহর কালিমা কে করা আল্লাহর কালিমাকে বলন্দ করা আর এই দুই জিনিসের জন্য দুটা পরিবেশ জরুরি দুই পরিবেশ ছাড়া না আল্লাহ রাজি হবে না আমি আমার জীবন থেকে নেওয়া সর্বক্ষেত্রে আল্লাহর কালিমাকে বলন্দ করতে পারবো এখন শুধু মেহান্ন সার চলতেছে তিরিশ তারিখে পুরানোদের জোর আসতেছে না সারা বাংলাদেশে গত বছর তিন চিল্লার সাথী যতজন শোনানো হয়েছে বাড়বে না কমবে বাড়বে ঠিক না সংখ্যা যখন বাড়লো পরিবেশ কেন খারাপ হইল। পরিবেশ তো বারো হওয়ার দরকার ছিল বোঝা গেল আমি মেহান্ন শুধু জন্য করতেছি আমি মেহান্নকে পরিবেশ বানানোর জন্য করতেছি না আর আমি আমি পরিবেশে আমি যদি পরিবেশ করতাম তাইলে যদি পাঁচ হাজার ত্রিচিল্লার সাথী এক বছরে বাড়লো তাইলে পাঁচ হাজার ঘরের পরিবেশও পাঁচ হাজার লোকের পরিবেশও চেঞ্জ হওয়া ভালো হওয়ার দরকার ছিল এরকম প্রতি বছর পাঁচ হাজার পাঁচ করে পরিবেশ ভালো হইতে হইতে একদিন দেখা যেত যে ওই পরিবেশ তৈরি হয়ে গেছে যেই পরিবেশ আল্লাহ রসুল আমাদের কাছ থেকে টান বুঝাইতে কি পারলাম হ পরিবেশ ঘটতেছে না সাথী ঘটতেছে পরিবেশ ঘটতেছে না বোঝা গেল আমার এখন পর্যন্ত বুঝি আসে নাই যে আমার জিন্দগির মকসদ কি উদ্দেশ্য কি আর উদ্দেশ্যে করতে হলে আমাকে কি করণীয় কি করতে হবে আমার আসে নাই মকসদ হলো আল্লাহকে রাজি করা আমার জীবন থেকে আনিয়া সর্বক্ষেত্রে আল্লাহর কালিমাকে বদন্ত করা কালিমাতুল্লাহ কালিমাতুল্লাহ কালিমাতুল্লাহাল কালিমা সর্ব জায়গায় গদন হোক আর সমস্ত আল্লাহ ব্যতীত যত কালিমা আছে সব আমার পায়ের নিচে চলে আসুক আর একমাত্র আল্লাহর কালিমা মাথার উপরে চেরা যাক এটি আমার জীবনের উদ্দেশ্য আর আল্লাহকে রাজি করা আমার জীবনের উদ্দেশ্য এটার জন্য আমাকে দুটা পরিবেশ বানাইতে হবে কয়টা কয়টা ইমানি পরিবেশ হবে। একটা পরিবেশ, আর একটা হলো আমলি পরিবেশ কি ইমানি পরিবেশ আর আমার জিন্দিগি তো দুটা পরিবেশের ছাপ থাকতে হবে একটা ইমানি পরিবেশ আর একটা আমলি পরিবেশ আমার ঘরেও দুটার ছাপ থাকতে হবে একটা ইমানি পরিবেশ একটা আমলি পরিবেশ আমার দোকানও দুটার ছাপ থাকতে হবে একটা ইমানি পরিবেশ একটা আমলি পরিবেশ আমার বাজারও দুটার ছাপ থাকতে হবে একটা ইমানি পরিবেশ একটা আমলি পরিবেশ আমার ফ্যাক্টরিতেও দুটার ছাপ থাকতে হবে একটা ইমানি পরিবেশ একটা আমলি পরিবেশ আমার অফিসও দুটো থাকতে হবে একটা ইমানি পরিবেশ একটা আমলি পরিবেশ মেরে দোসে জঙ্গলের ভিতরে হোক আর পাহাড়ের চূড়ায় হোক আর জঙ্গলে খেতে হোক আর খামারে হোক আর ফ্যাক্টরিতে হোক আর রাসপ্রাসাদে হোক আর ঝুপড়ি হোক আর রাসপ্রাসাদ হোক সোসাইটি হোক আর বস্তি হোক যেইখানেই কদম যাবে ওইখানে দুটা পরিবেশ তৈরি হইতে হবে একটা ইমানি একটা আমলি আমি দুই মকসদের উপরে উঠার জন্য দুটা সিঁড়ি এই দুই সিঁড়ি ব্যতীত এই দুই জিনিস ব্যতীত আমি উদ্দেশ্যের উপরে কখনো হতে পারবো না এটা হলো আল্লাহকে পাওয়া আর একটা হইল আল্লাহর কালিমাকে বলন করা এই দুই পরিবেশ ছাড়া না আমি আল্লাহকে রাজি করতে পারবো না আমার হাতের মাধ্যমে আল্লাহর কালেমা বলন হবে যদি দুই পরিবেশ তৈরি না করা হইলো আর যদি তৈরি না হইল তাইলে আমাদের সংখ্যা তো বাড়বে মেহান্ন শুধু মেহান্ন সার থাকবে শুধু মেহান্ন হিসাবে করা হবে সংখ্যা তো বাড়তে থাকবে মস্তিদের সংখ্যাও বাড়বে খুরুজওয়ালাদের সংখ্যাও বাড়বে খুরুজও বাড়বে সংখ্যাও বাড়বে তিন চিল্লা চিল্লা তিন দিনে রসত পরিবেশ কোথাও তৈরি হবে না ইমানি একটা হইল আমলি ইমানি আর কি আমলি ইমানি আমলি পরিবেশ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কালিমা বলন্দ হবে না না না। না। আমার হবে আমি মেহনত করতে থাকব। কিন্তু আমার আল্লাহর বলন্দ হবে না হবে না। তখন আমি বাচ্চাদের আওয়াজের সামনে আমার আওয়াজ দাফন হয়ে যাবে আমার আওয়াজ কি হয়ে যাবে দাফন হয়ে যাবে এখন হইতেছে না হইতেছে না বিবি বাল বাচ্চার আওয়াজের সামনে আমার আওয়াজ কি হয়ে যাবে দাফন হয়ে যাবে এখানে আল্লাহর কালিমা বলন্দ হয় যদি বলন্দ হইত তাহলে আমার আওয়াজ উপরে থাকত তাদের আওয়াজ দাফন হয়ে যেত যেটা উপরে থাকে ওইটার বারে নিচেরটা দাপন হয়ে যায় আমি আমারটা যখন দাপন হয়ে যেতেছে বুঝা গেল কালিমা বলন্দ হয় নাই যদি হইত তাহলে আমার আওয়াজ তাদের আওয়াজের সামনে দাপন হয়ে যেত না যদি বুঝে না আসে আমাকে বলবেন বন্ধুদের আমাদের জীবনের মকসদ তুই তা আল্লাহকে হাসি করা সর্বক্ষেত্রে আল্লাহর কালিমাকে বলন করা এটার জন্য তুই পরিবেশ জরুরি এটার জন্য দুই পরিবেশ জরুরি একটা ইমামি পরিবেশ আর একটা আমলি পরিবেশ ইমানি আমলি পরিবেশকে চার লাইনের মেহান্নতের মাধ্যমে আমাকে কায়ে করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে বানাইতে হবে চার লাইনের মেহান্নতের মাধ্যমে হুজুর সাহাবা ইসলামকে মেহান্নতের উপরে উঠাইতেন আর বুঝায়া থমজায়া উঠাইতেন আর আল্লাহ রসুলও বলতেন আমি তারপরে থাকে আলা কি আমি আমার মতো বুঝা করবে তারাই আমার আনা অমানিত তারাই আমার মোত্তাদের হবে যারা আমার মতো পূজা করবে শুধু মেহান্ন মেহান্ন সার তাইলে কিন্তু কাজ বনবে না পরিবেশ নিচের দিকে যেতেছে কেননা মেহান্ন পূজা সুজা হইতেছে না মেহান্ন যেরকম দরকার যেটা দরকার ওটা হইতেছে না মেহান্ন শুধু মেহান্ন হিসাবে করা হইতেছে মেহান্ন মেহান্ন হিসাবে আগে বাড়ানো হইতেছে উচিত হইল মেরে রোস্তক্সে উঠার জন্য দুই পরিবেশ আমাকে বানাইতে হবে একটা ইমানি একটা আমলি মেহান্নাই লাইনে মেহান্নের উপরে আমি যখন কোরবানি দিতে থাকবো আর কোরবানির সত্যাকে যখন বাড়াইতে থাকবো কোরবানি যখন দিতে থাকবো আর কোরবানির সতকে যখন বাড়াইতে থাকবো কোরবান যখন করতে থাকব আর কুরবানির সংখ্যা যখন বাড়তে থাকবে মতো আমরাও চিৎকার ও আসো আসো আসো আমাদের বাজার দেখো আমাদের মসজিদ দেখো চুল পরিমান ডিফারেন্স তুমি পাবে না যদিও নাকি বাজার সবচেয়ে নিকৃষ্ট আর মসজিদ যদিও নাকি সবচেয়ে উৎকৃষ্ট কিন্তু সবচেয়ে নিকৃষ্টকে আমরা পরিবেশ আর মেহান্ন মাধ্যমে সবচেয়ে উৎকৃষ্টের কাতারে আইনা দাঁড়া করেন আসো কোন আমাদের বাজার গুলা আমাদের আমাদের মসজিদের মতো বাজার কিসের মতো মসজিদের মতো বিলকুল কোন পার্থক্য নাই কোন পার্থক্য নাই কোন পার্থক্য নাই বাজার আর মসজিদের ভিতরে যখন এত নিকৃষ্ট জায়গাতে আমরা মসজিদের কাতারে দাঁড়া তাইলে ভালো ছিল ওটি তো আরো ভালো হয়ে গেছে ঠিক না কি বলেন এই দিয়ে বুঝে দিচ্ছে কেন পরিবেশ বানাইছে ওনারা ওনাদের লক্ষ্য বস্তু ছিল যে মকসদে উঠতে হইলে দুই পরিবেশ আমাদের মানেই কি হবে এই জন্য গরের পরিবেশ এরকমই ছিল এরকম এরকম এরকম এরকম এরকম এরকম এরকম এরকম এরকম ছিল গরের পরিবেশ এরকম ছিল এরকম ছিল দরের পরিবেশ যে ওই ঘরে যেই ঢুকছে সে পরিবর্তন ছাড়া বাহির হতে পারে নাই ওই শহর এরকমই ছিল যেই এই শহরে ঢুকছে সে পরিবর্তন ছাড়া বাহির হতে পারে নাই ওই ব্যক্তি এরকমই ছিল লাগছে সে জীবনে পরিবর্তন ব্যতীত ছিল কেননা পরিবেশ বানানোর মেহান্ন ছিল পরিবেশ বানানোর মেহান্ন ছিল হানি মাসের মাছ পানির ভিতরে থাকে উপরে নিয়ে আসেন তো দুই দিক মাথাও লড়াই ঠিক না উচিত আমার সবকিছু হেলাইয়া আমাকে বাহির করে দেওয়া ঠিক না আর যদি আমাকে আমি ভিতর থেকে বাহির না করতে পারলাম যতক্ষণ আমি ডাঙ্গায় থাকবো আমাকে কষ্টই অনুভব করতে হবে দায় এই কষ্টের দিকটা বাঁচার জন্য আমার রাস্তা হয়তো যদি তাইলেও আমি বেঁচা যাব আর পানির ভিতরে যখন মাঠ জায়গা করে তখন শুধু একটা জিনিস লাভ দেয় শুধু মাথাটা উঁচা করে একটা ডিগবাজি খেয়া ভিতরে ঢুকা যায় সে সমগ্র দুনিয়াকে বলতে থাকে আর আমার কিছুই নাই ক্লান্তি দূর আমি পরিবেশে চলে আসতাম পরিবেশ ছাড়া কোন পরিবেশের ভিতরে আমাদের না সুখ না শান্তি না ইজত না নিরাপত্তা রাখছেন না কোনো জিনিস আমাদের রাখছেন আমাদের তো সব কিছু আল্লাহ এই দুই পরিবেশের ভিতরে ঢুকায় দিতেন একটা ইমানি একটা আমলি এই জন্য পরিবেশ লাগবে একটা ইমানি একটা আমলি এই দুই পরিবেশকে করার জন্য চাই লাইনের কোরবানি লাগবে চাইল লাইনের চাইল লাইনের কি লাগবে কোরবানি কোরবানি কোরবানি চাই লাইনের উপরে যে ব্যক্তি কোরবানি করবে তাকে আল্লাহ আল্লাপ পরিবেশ বানিয়ে দিবে পরিবেশ পরিবেশ বানাই দিবে পরিবেশ এরকম পরিবেশ বানাবে যে এক কাপড় স্বামী পরে স্ত্রী উলঙ্গ স্ত্রী করে স্বামী উলঙ্গ কিন্তু তারপরেও ওই পরিবেশের ভিতরে কোন নাফরমানিমূলক কোন শব্দ নাই নাফরমানিমূলক স্ত্রী হাসতেছে স্বামীর পাশে বৈশা স্বামীকে ধেরা বলতেছে আমি জান্নাতি বলতে কি জান্নাতি যে খবর দিল তোমাকে ঘরের অন্তরালে হলে যে তুমি জান্নাতি তুমি তো হুজামের দরবারই যাও না তুমি তো না তোমাকে আছে বিদায় আমি জান্নাতি তো স্বামী স্ত্রী কে জড়ায় বলতে তাই নাকি তাই আমিও জান্নি তুমি কি করে বলছে আমি তোমার মতো স্ত্রীর পায়া সুপুরি আদায় করতেছি আর সুকুরের বদলাও জান্নাতি ও আদায় আসতে বলে হা হা একজন আরেকজনের গলা জড়াই হাসতেছে আর বলতেছে তুমিও জান্নাতি আমিও জান্নাতি চিন্তার কারণ কি তুমি কিছু মিললো আর না মিললো এতে কিছু আসে যায় না জান্নাতে যে মোজার ফুর্তিতে জীবনটা কাটাবো পরিবেশ তৈরি হয়ে গেছে চতুর্থ দিন ফিরতেছে খালি আছে বিলি আছে কামাই হয় নাই হাসান হোসেনের চিৎকর বাহির হয়ে যেতেছে খিদায় গড়ের দিকে বাড়তেছে আলী খালি হাস না বড় হাত তো দেখতে পে খালি হাত কিছু নাই তুই হাতে খালি দেখতে খালি আর গড়ের দিকে কদম বাড়তেছে আর চেহারা মলিন হইতেছে আলী পাবো তো সুক্রিয়া আদায় করবো না পাবো তো সাবর করবো ইন আল্লাহ সাফেরিনা সাবেরিন আল্লাহ সুপুরকারীর সাথে আল্লা খবরকারীর সাথে ইদা আব্বাহ মহানা ইদানা যখন আল্লাহ আমাদের সাথে আসে আমাদের চেহারা মলিন হোক বুঝেছে কি পারলাম বুঝছেন আল্লাহ যখন সাথে তো আমাদের চেহারা মলিন হওয়া কি পায়না শোভা পায় না আল্লা তো আমাদের সাথে আল্লাহ যদি না থাকতো তাই মলিন কেন চিৎকার ছিল কোনো অসুবিধা ছিল না আল্লাহ আমাদের সাথে বিদায় চেহারা মলিন আমাদের শোভা পায় না হ্যাঁ মেরে দোস্ত পরিবেশ বানানো ছিল তো কোনো কিছু নাই তারপর অভিযোগ নাই আজকে তো পরিবেশ বানানো নাই বিদায় কিছু ভরা তার উপরে অভিযোগের চেয়ে অভিযোগের বান্দারটা সবচেয়ে বড় ঠিক না করতেছি আমি তো মেহেন মাকসাদ কে পাওয়ার জন্য যা করণীয় ওটার জন্য মেহান্ন করতেছি না বলে মাকস উদ্দেশ্য দুটাই ওই দুটার পরে পচার জন্য বানাইতে হবে দুই পরিবেশ কোরবানি করতে হবে আমি কোরবান তো বোঝেন কোরবান ঈদ তো দুই দিন আগে গেল এরপরে যদি কোরবান না বোঝেন তো আর বুঝবেন কি ঠিক না কয়েকদিন আগেই তো কোরবান ঈদ গেল চার তিন জিনিসকে কোরবান করতে হবে চার লাইনের ভিতরে যখন চাইল্ড লাইনের ভিতরে আমি তিন জিনিসকে প্রবান করবো তো আল্লাহ আমাদেরকে পরিবেশ করবেন একটা হলো একটা পরিবেশ আর দুই পরিবেশ যখন তৈরি হয়ে যাবে তখনই আল্লাহ রসুলের কথা সত্য তখন জমিনের পিক জমিনের প্যাটের চেয়ে উত্তম হবে আর যখন এটা হবে না তখন জমিনের পিক আর পরিবেশের কারণে এরকম ব্যথিত হবে চিকা ওই ব্যক্তি বলবে জল এই পানি গুন তো মা না হয় এই পরিবেশ চোখে না দেখা যদি আমি কবরের করে সাইিত হইতাম তাহলে আমার জন্য বড়ই উত্তম হইত আজকে শত কুঠি বাপ এই কথাই বলে যে হয় আমি যদি সন্তানের এই দুর্ব্যবহার না দেখার আগে এই কবরে যদি চেলে নিতাম তাহলে আমার জন্য এটাই উত্তম ছিল ঠিক না এতে উত্তম ছিল চাই লাইনের চাই লাইনের মেহান্ন তিন জিনিসকে কোরবানি শে বলতে আমি বেড়ে দত লম্বা করবো না চাই লাইনের মেহান্ন একটা হইল ইমানিয়াতের লাইনের মেহান্ন ইমানিয়াতের লাইনের মেহান্ন ইমান ইমানের লাইনের মেহান্ন ইমানের লাইনের মেহান্নতের জন্য তিন জিনিস জরুরি दावत दीबे तरह जो बेस दावत दीबेवे दावत दीबेवे दावत जीवन रघ रेशार भरे ढिका जाए আ দাওয়াত তার অভ্যাস হয়ে যায় অভ্যাস কিছু মানুষ আসলে কথা না বললে ভাল লাগে না ঠিক না হ্যাঁ কথা কয় মাসে কি বেশি কথা ঠিক না দাওয়াত এত দিবে যে দাওয়াত তার অভ্যাস হয়ে যায় দাওয়াত ছাড়া টিকা থাকতে পারে না যাকে দেখে তাকেই দাওয়াত দেয় ইমানই দাওয়াত দিবে প্রথম ইমানই দাওয়াত ইমানি দাওয়াত আর দ্বিতীয় ইমানই আলোচনা করবে এত আলোচনা করবে ইমানের এত দাওয়াত দাওয়াত ভিন্ন জিনিস ইমানি আলোচনা ভিন্ন জিনিস ইমানই আলোচনা করবে এত করবে এত করবে এত করবে এত করবে যে গুমের ভিতরে পর্যন্ত ইমানই আলোচনা শুরু করে ইমানি আলোচনা ইমানি আলোচনা কিসের ভিতরে গুমের ভিতরে স্বপ্নে বয়ান দেখছে বয়ান করতেছে দেখতেছে বয়ান করতেছে পাশের লোক ট্যাপ করতেছে উনি ঘুমের ভিতরে বয়ান করতেছে স্বপ্নে দেখেন না আল্লাহ রাস্তায় বেরিয়েছি দাওয়াত দিতেছি করতেছি দেখেন না দেখেন না কেউ দেখে সাথীরা দেখে না দেখে না দেখে আলোচনা এত করবে যে গুমের ভিতরে ইমানি আলোচনা করতেছে থেকে ওই কফি এগুলা গুমের মধ্যে ধাক্কা দিয়ে উঠাইতেছে ইমানি আলোচনা অভাশ হয়ে আরেকটা হয়ে যাবে ইমানি মজরিদ এত করবে এত এত ইমানি মজরিদ এত ইমানি মজরিদ যেখানে বসছে ওইখানে বসবে যেখানে বসতে ওইখানে ইমানি বসবে এত করবে এত করবে দাওয়াত ইমানিয়াসের দাওয়াত দ্বিতীয় লাইনে রেহান্ন ইমানিয়াসের লাইনে রেহান্ন আর দ্বিতীয় লাইনেহান্নাইনেতের বেহান্ন লাইনে রেহান্ন এতটুকু মেহান্ন করবে যে বাইকুল খলা কে পর্যন্ত আবাদত বানিয়ে আবে বাইতুল খলা কে বাইকুল খলা পায়খানা প্রস্তাব খানা এই ইমাম দাউজির রহমতুল্লাহ রে দেখতে যে এই উম্মতের বাইতুল খালার আর বাইতুল্লাহ সমান কেমনে এটা আপনিও বললে ভাবেন বাইতুল্লাহ বাইতুল খালা সমান হয় কেমনে ওটা তো পায়খানা এটা তো আল্লাহর আল্লাহর রসুল তরিকা শিখাইয়া দিয়া গেছে বাইতুল খালা এমনে ঢুকবা এমনে বেরিবা শূন্যতের উপরে ঢুকবা শূন্যতের উপরে বেরি বা ওলা আমাদেরকে জিজ্ঞাস করে দেখেন আবাদতের সব হবে ঠিক না আর বাইতুল্লার ভিতরে যদি আল্লাহ রসুলের তরিকা ব্যতীত ঢুকো তরিকা ব্যতীত বাহির হোক তো বাইতুল কলার ঢুকাও আবাদত হবে না হবে না বিদায় এবাদতের লাইনে নাহানোর তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় মেহান্নখা যেটাকে বলে তালিম তাহালুম তালিম তাহাল নিন শিখা এবং শিখানের লাইনে কি করা মেহান্ন শিখার জন্য মেহান্ন করতেছে শিখার জন্য কিরকম মেহান্ন ইমামি এক হাদীতের জন্য কোথায় রাশিয়ার শেষ মাথায় বোকারা ওইখান থেকে সিরিয়া এক হাদিব শুধু শুনতে অমুকের কাছে এক হাদিব আছে দিন শিখার জন্য মেহান করতেছে দিন শিখা শিখন এবং শিখানের জন্য এলো দ্বিতীয় নেহান্ন তৃতীয় ইমানের লাইনে নহান্নতের লাইনে নহান্ন আর এলো তিন শিখা শিখানের লাইনে নহান্ন বুঝে আসলো তিন শিকার এবং শিখানের লাইনে নেহান্ন এই তুই তিন লাইনে ন্যাহান্ন আরেকটা হইল ধরে রস্ত আরেক লাইন হইল আরেক লাইন হইল এখন তো আমরা বুঝওয়ালার প্রশ্ন করে তৃতীয় হইল ধরে রস্ত তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ চতুর্থ যেটাকে আপনি দিক্রের লাইনি মেহান্ন গাফলতের টিকা বাহির হওয়ার মেহান্ন গাফলতের টিকা কিসের টিকা কিসের টিকা গফলতের টিকা বাহির হওয়ার মেহান্ন দোকানের গাফলট ব্যবসার গাফলট চাকরির গফলত ফ্যাক্টরির গাফলট দুনিয়র গাফলতের টিকা বাহির হওয়ার জন্য এই চাই লাইনের মেহান্নের মাধ্যমে কি করা চাইল লাইনের মেহান্নতের ভিতরে তিন জিনিসকে প্রমাণ করা একটা হল চান আরেকটা হল মাল আরেকটা হল হায়াতে জিন্দেগি চান মাল হায়াতে জিন্দেগি এই তিন জিনিসকে কোরবান করা চার লাইনের মেহান্নের ভিতরে তিন জিনিসকে করেন কোরবান চার লাইনের মেহান্ন ভিতরে আর এর ভিতরে ঢালেন দুই লাইনের সার দুই লাইনের সার দুই লাইনের কোরবানিত করলেন ঠিক না তিন জিনিসকে এখন দুই লাইনের সার ঢালেন সার দুই লাইনের আবে হায়াত ডালেন আবে হায়াতেন যেটা ডালে কি হয় আখলাশের একটা হইল আখলা আরেকটা হইলো এক আখলা কাজ ডালেন আর এখলা সার ডালেন তিন লাইনের মেহান্ন কোরবানি করেন তিন জিনিসকে প্রমাণ করেন দুই লাইনের পানি বা সার জালেন আর চার লাইনে মেহনত করেন চার লাইনের ভিতরে মেহ্নত করেন তারপরে দুই জিনিসের ওজুদ হবে ইমানওয়ালা পরিবেশ আর আমনওয়ালা পরিবেশ তৈরি হবে যখন তৈরি হয়ে যাবে তখন আমার মকসদের উপরে আমি উঠতে পারবো আল্লাহ রাজি হবে আর আল্লাহর জালিমা আমার জিন্দগি থেকে আমার পরিবার সর্ব জায়গায় আল্লাহর কালিমা জিন্দা হবে তখন সন্তান ভাববে সন্তান তখন ভাববে যে আমার জীবনাথ আমার বাপের পায়ের নিচে হেরে দোস্ত কথা শেষ কথা শেষ কথা শেষ তখন দুনিয়ার প্রত্যেক ব্যক্তি ভাববে এই কথা এই কথা প্রত্যেক ব্যক্তি দুনিয়ার ভাববে মেসাল দেখতেছি মেসাল আপনার ঘরের ভিতরে চাপান থেকে একটা জিনিস আইনা ঘরে সাজাইতেন চাকর বাকরে তাকে পরিষ্কার করতে যায় ভেঙ্গা ফেলতে চাপানি জিনিস দেখা দুর্লভ জিনিস দেখা তাকে পিটাইলেন বা কালি দিলেন প্রচার করে ফেললেন রাগের ভরার তার উপরে ঝেড়া দিয়া বললেন দুর্লভ জিনিস চাপান ফিকা তুই তাকে তাকে কালি দিয়া তাকে বললেন সে তো আর ভাঙা দিলেন পরিবেশ যখন তৈরি হবে তো প্রত্যেক ব্যক্তি ভাববে যেন মেডিন আল্লাহর ভিতরে ছোঁয়া না লাগে বাকি তুনিযা চোখ দামি জিনিস আল্লাহর ভিতরে যেন ছোঁয়া না লাগে তখন সন্তান আব্বার পায়ের নিচে চান্নার জন্য ছুটানা যায় এবং শাফির রহমদ্দুল্লাহ আলাই সরোদিন দিনের মেহনত করতেন সরদিন হাবিস পড়াইতেন পুরাণের দাস দিতেন মাস্তা বাদ করতেন রাত্রে যখন এক ঘটন করে তারপরে কি করতেন মার পায়ে পাওরে উল্টাইয়া পায়ের চালুর ভিতরে ঠোঁট লাগায় চুমা দিতেন আর মুখটাই করত সাফি কি করতেন তোর তোর যে মুখ এই ঠোঁট চুমা আমি তো আমার চানতে আমি তো আপকে জন্যই চুপাবেন সব পেতে পরি এব পগ্তাড Anfang জকেড ওশব ক� fringeամ্ির করির সগ৅ কারস গিরা মদে ওবট ইর্নড ওুডি মন ধন কারি All right. ma uh -huh.